শোল্টজ ট্রেবর ডিজিটাল লেবার দ্য ইন্টারনেট অ্যাজ প্লেগ্রাউন্ড অ্যান্ড ফ্যাক্টরি পেপার ব্যাক ডিজিটাল লেবার পাঠকদেরকে তাদের রাজনৈতিক প্রযুক্তিগত এবং ঐতিহাসিক তৈরির দৃষ্টিকোণ থেকে শ্রম বাজারের স্থান পরিবর্তনের বিশেষটি পরীক্ষা করার আহ্বান জানা ইন্টারনেট ব্যবহারকারীরা বর্তমানে ওয়েব তৈরি করে এমন বেশিরভাগ সামগ্রী তৈরি করে তারা অনুসন্ধান করে লিঙ্ক করে টুইট করে এবং আপডেট পোস্ট করে তাদের ঐ কি ডেটা উন্মুক্ত রাখে এদিকে সরকারগুলি শোনে এবং বড কর্পোরেশনগুলি ব্যবহারকারীদের আগ্রহ এবং অভ্যাসগুলি ট্র্যাক বিশ্লেষণ এবং পূর্বাভাস করে দ্রষ্টব্য ট্রেবর শোল্টস সম্পাদিত গি ডিজিটাল লেবার দ্য ইন্টারনেট অ্যাচ প্লেগ্রাউন্ড অ্যান্ড ফ্যাক্টরি কি বইটির পর্যালোচনা ডিসেম্বর দুই হাজার বারো ট্রিপল সি এগারো এক এক ডিওয়াই দশ দশমিক তিন ভলিউম এগারো সংখ্যা এক পৃষ্ঠা একশ সাতাশ একশ পঁয়ত্রিশ লাইসেন্স সিসি বা প্রকল্প ডিজিটাল পুঁজিবাদ বোঝা সাইরিলা সম্পর্কে ডেটাবেসে অ্যাক্সেস সাইরিলা হল সারা বিশ্ব থেকে ডিজিটাল অধিকার আইনের একটি উন্মুক্ত ডেটাবেস বহুভাষিক ডেটাবেসটি সাইরিলা কোলাবোরেটিভ দ্বারা বিকশিত এবং রক্ষণাবেক্ষণ করা হয় একটি বৈশ্বিক উদ্যোগ যা ডিজিটাল পরিবেশে বিশেষ করে গ্লোবাল সাউথে আইনি কাঠামোর বিবর্তন এবং প্রভাবগুলি ম্যাপ এবং বিশ্লেষণ করতে চায় একজন সাইরিলা ব্যবহারকারী হিসাবে আপনি ডিজিটালভাবে নেটওয়ার্কযুক্ত স্থানগুলিতে মানবাধিকার সম্পর্কিত আইন মামলা এবং বিশ্লেষণগুলি অ্যাক্সেস করতে পারেন আপনি অঞ্চল বা বিষয় এলাকা দ্বারা এই সম্পদগুলি ফিল্টার করতে পারেন সাইরিলার ফিল্টারিং ক্ষমতা ছাড়াও ডেটাবেসটি উল্লেখযোগ্যভাবে প্রাসঙ্গিক সম্পদগুলিকে একে অপরের সাথে সংযুক্ত করে যা আপনাকে কোনো আইনের ধারা এবং এটি উল্লেখ করা বিচার বিভাগীয় সিদ্ধান্তের মধ্যে সহজে চলাচল করতে সহায়তা করে সাইরিলায় বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সংগ্রহ রয়েছে যারা তাদের আইনি ডেটা প্রদান করেছে যা নির্দিষ্ট দেশ বা বিষয় ক্ষেত্রগুলিতে ফোকাস করে সাইরিলা তার বিশ্লেষণ বিভাগের অধীনে গ্লোবাল নেটওয়ার্ক ইনিশিয়েটিভের কান্ট্রিলিগাল ফ্রেমওয়ার্কস রিসোর্স রিপোর্টগুলি অন্তর্ভুক্ত করেছে সিএলএফআ সরকারগুলির আইনি কর্তৃপক্ষের উপর আলোকপাত করতে সাহায্য করে যার মাধ্যমে তারা আইসিটি কোম্পানিগুলিকে যোগাযোগ পরিষেবা এবং অথবা সামগ্রীতে অ্যাক্সেস সীমাবদ্ধ করতে বা ব্যবহারকারীদের ডেটা শেয়ার করতে বাধ্য করে ডিজিটাল নিয়ন্ত্রণের এই ফর্মটি আইসিটি ব্যবহারকারীদের অধিকারের সম্ভাব্য ঝুঁকির জন্য বিশেষ যাচাই বাছাইয়ের দাবি রাখে পঞ্চাশটিরও বেশি দেশের আইনি কাঠামোর উপর রিপোর্টসহ সিএলএফআর কিছু আইসিটি কোম্পানিগুলি তাদের আন্তর্জাতিক মানবাধিকার দায়িত্ব এবং প্রতিশ্রুতিগুলি পালন করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারে তাও প্রদর্শন করে যখন এই দেশীয় আইনি কাঠামোগুলি অসামঞ্জস্যপূর্ণ বিধিনিষেধ অনুমোদন করে বা অভিন্ন ব্যাখ্যা। অভাব থাকে সিএলএফআর রিপোর্টগুলি প্রাসঙ্গিক আইন প্রবিধান এবং নীতিগুলি শ্রেণীবদ্ধ করার জন্য একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করে আপনি এই সংগ্রহ সম্পর্কে আরও জানতে পারেন এখানে ডিজিটাল পরিষেবার জন্য একক বাজারের উপর ইউরোপীয় পার্লামেন্ট এবং কাউন্সিলের প্রবিধান ডিজিটাল পরিষেবা আইন ডিসেম্বর 2020 হাজার বিশ্ব বাজারে ইউরোপীয় সৃজনশীল বিষয়বস্তুর দৃশ্যমানতা এবং যোগ্যতা নিশ্চিত করা ডেটার জন্য ইউরোপীয় কৌশলের আলোকে নতুন প্রযুক্তির ক্ষেত্রে কপিরাইট ডেটা উন্নতির প্রয়োজনীয়তা ডেটার জন্য ইউরোপীয় কৌশলে ইউরোপীয় কমিশন ডেটা অর্থনীতিতে একটি অগ্রণী ভূমিকা অর্জনের কি জন্য ইউরোপীয় ইউনিয়নের উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরেছে এক একই সময়ে কমিশন স্বীকার করেছে যে ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নকে ক্ষুব্যবহার এবং পুনঃব্যবহারের জন্য উপলব্ধ মানসম্পন্ন ডেটার পরিমাণ বৃদ্ধি করতে হবে ক্ষু দুই সৃজনশীল শিল্পে তিন ডেটার উন্নত মান এবং যোগ্যতার এই প্রয়োজনীয়তা বিশেষভাবে জোরাল বিভাগ এক ডেটা উন্নয়ন ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলিতে সিজনশীল বিষয়বস্তুর বিস্তৃত বৈচিত্র্য নগদীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের মতো নতুন প্রযুক্তিগুলির জন্য এই বিষয়বস্তু উপলব্ধ করার অভূতপূর্ব সুযোগগুলি সম্ভবত হারিয়ে যাবে বিভাগ দুই সমস্যাটির একটি বিশ্বব্যাপী মাত্রা রয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এক জানুয়ারি দুই থেকে সঙ্গীতের জন্য একটি সমন্বিত ডেটা স্পেস প্রদানের পদক্ষেপ নিয়েছে চার ইউরোপীয় ইউনিয়ন কেবল সঙ্গীতের ক্ষেত্রেই নয় অন্যান্য সৃজনশীল শিল্প ক্ষেত্রেও বড় বাধার সম্মুখীন হচ্ছে বিভাগ তিন পাঁচ খরচ এবং সুবিধার বিভাগ চার ভারসাম্য বিবেচনা করলে এতে কোনো সন্দেহ নেই যে নতুন ডেটা উন্নয়ন উদ্যোগ এবং উন্নত কপিরাইট ডেটা অবকাঠামোতে পর্যাপ্ত বিনিয়োগ ইউরোপীয় ইউনিয়নের কপিরাইট নীতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করা উচিত একদিকে ডেটা সমন্বয় এবং আন্তঃকার যোগ্যতা এবং অন্যদিকে বিষয়বস্তু সুপারিশকারী সিস্টেমগুলির স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে একটি ভারসাম্য নতুন সফল উদ্যোগগুলির পথ প্রশস্ত করতে পারে বিভাগ পাঁচ আন্তর্জাতিক আইন দিয়ে ইন্টারনেট রক্ষা করা ইন্টারনেট আন্তর্জাতিক আইনের একটি অদ্ভুত সন্তান হিসেবে রয়ে গেছে যদিও সম্মেলন সম্পাদিত ভলিউম বা গবেষণা প্রকল্পের মতো চিরস্থায়ী সার্বজনীন আইনী স্থানগুলি ইন্টারনেটকে কি কিতা শিকিত শৃঙ্খলাগুলির একটি অদ্ভুত আকর্ষণীয় দিক হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক পাণ্ডিত্য বৈশ্বিক নেটওয়ার্ককে সামগ্রিকভাবে সম্বোধন করতে ব্যর্থ হয় এর ফলে বৈশ্বিক সম্প্রদায়ের সমসাময়িক বৃহত্তম চ্যালেঞ্জের ক্ষেত্রে সম্পূর্ণ বিকশিত এবং উপযুক্ত আন্তর্জাতিক আইন প্রযোগে বাধা সৃষ্টি করে আইনি পণ্ডিতদের কাছে খু ইন্টারনেট পরিচালনা গিয়ে এখনও আন্তর্জাতিক সম্পর্কের সাথে সংযুক্ত এবং সর্বোত্তম ভাবে সুদূর ভবিষ্যতে সফটলো এর জন্য একটি সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় ব্যাপারটি তা নয় ইন্টারনেট পরিচালনা তার সমস্ত চ্যালেঞ্জসহ প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক আইনকে রূপ দিচ্ছে দুই সালের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেনকারী এবং এর আগে দুই সালের স্নোডেন ফাঁসের মাধ্যমে জনসাধারণের নজরে আসা সাম্প্রতিক উন্মচনগুলি দেখায় যে কিভাবে ইন্টারনেট বৈশ্বিক নীতি এবং আইনকে প্রভাবিত করে যদিও এগুলি গড ব্যবহারকারীর কাছে আশ্চর্যজনক হতে পারে তবু এগুলি নেটওয়ার্কের স্থাপত্য এবং এর পরিচালনা মডেলের সরাসরি ফলাফল এই গবেষণাপত্রে এই গোডামির ব্যবধানটি দূর করার একটি সুযোগ হিসেবে কি ইন্টারনেটের পাবলিক কোর কি এর ক্রমবিকসিত ধারণাটি পরীক্ষা করা হয়েছে আমরা কি ইন্টারনেটের কোর কি এর পরিধি এবং অর্থ চিহ্নিত করি এবং বিদ্যমান আন্তর্জাতিক আদর্শগত কাঠামোর মধ্যে এর বৈধতা মূল্যায়ন করি আমরা যুক্তি দিই যে ডোমেন নেম সিস্টেম এবং ইন্টারনেটের মেরুদণ্ড নেটওয়ার্কগুলির মতো বৈশ্বিক নেটওয়ার্কের ত্রুটিহীন অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপাদানগুলিকে আন্তর্জাতিক আইন দিয়ে কার্যকরভাবে সুরক্ষিত করা যেতে পারে বিশ্বকে পুনরায় প্রোগ্রামিং করা সাইবার স্পেস এবং বৈশ্বিক শৃঙ্খলার ভূগোল আমরা কি ভূয়া খবর ডেটা লঙ্ঘন নির্বাচন হ্যাকিং এবং সাইবার যুদ্ধের এক জগতে বাস করি যেখানে ২৮০টি অক্ষর সব কিছু পরিবর্তন করতে পারে আমাদের অ্যানালগ অতীত ডিজিটাল বাস্তবতার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এই বইটির কেন্দ্রীয় দাবি হল যে ডিজিটাল প্রযুক্তিগুলি আন্তর্জাতিক সীমানাগুলির বিষয়বস্তুকে সাইবার স্পেস পরিবর্তনের সাথে সাথে সমাজ কিভাবে বৈশ্বিক শৃঙ্খলাকে বোঝে এবং চিন্তা করে তা পুনরায় সংযুক্ত করছে একটি পুনঃপ্রগ্রাম করা বিশ্বের ধারণা তখন একটি দ্বৈত কর্তব্য পালন করে প্রথমত এটি একটি রূপক ফাংশন সম্পাদন করে এবং কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তির ভাষাকে বৈশ্বিক শৃঙ্খলার সিস্টেমে ম্যাপ করে এই বই জুডে পাঠক এই রূপকগুলির ব্যবহার খুঁজে পাবেন কিভাবে ডিজিটাল প্রযুক্তিগুলি পরিচালনাকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করার একটি উপায় হিসাবে দ্বিতীয়ত এটি একটি বাস্তব এবং প্রকৃত প্রক্রিয়া বর্ণনা করে যার জন্য আন্তর্জাতিক পরিচালনা ব্যবস্থার নকশা মূল্যায়ন করা প্রয়োজন যদিও আন্তর্জাতিক পরিচালনা কখনো স্থির প্রক্রিয়া ছিল না এখানে বর্ণিত প্রোগ্রামিং আন্তর্জাতিক পরিচালনার পূর্ববর্তী পরিবর্তনগুলি থেকে অসাধারণভাবে আলাদা এটি কোনো যুদ্ধ বা সার্বভৌমদের একটি দলের নিয়ম নিয়ে আলোচনার ফলাফল নয় এটি একটি প্রযুক্তি চালিত প্রক্রিয়া যা সেই ব্যবস্থার মধ্যে ক্ষমতা পুনঃবণ্টন করে এবং রাষ্ট্রাধীন অঞ্চলের সার্বভৌমত্বের মূল ধারণাকে চ্যালেঞ্জ করে কর্নেল ইউনিভার্সিটি লো স্কুল লিগাল ইনফরমেশন ইনস্টিটিউট বিভিন্ন আইনি ব্যবস্থার একটি তথ্যপূর্ণ সারসংক্ষেপ প্রদান করে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন নেট নিরপেক্ষতা ব্রডব্যান্ড বৈষম্য লেখক টিমও আগামী দশকে যোগাযোগ নিয়ন্ত্রকরা ব্রডব্যাণ্ড প্রদানকারীদের ব্যক্তিগত স্বার্থ এবং ইন্টারনেটের উপর কেন্দ্র করে একটি প্রতিযোগিতামূলক উদ্ভাবন পরিবেশের জনসাধারণের স্বার্থের মধ্যে দ্বন্দ্বের উপর ক্রমবর্ধমান সময় ব্যয় করবে এই দ্বন্দ্ব যে নীতিগত প্রশ্নগুলি উত্থাপন করে সেগুলি যোগাযোগ নীতির ক্ষেত্রে মৌলিক সেগুলি বিভিন্ন রূপে বারবার দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত প্রথম প্রধান আবির্ভাবটি উন্মুক্ত প্রবেশাধিকার কি বা কি একাধিক প্রবেশাধিকার কি বিতর্কে এসেছে যেখানে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এবং কেবল অপারেটরদের মধ্যে উলম্ব একত্রীকরণের কাঙ্ক্ষিততার উপর আলোচনা করা হয়েছে উন্মুক্ত প্রবেশাধিকারের প্রবক্তারা এটিকে প্রতিযোগিতামূলক বিষয়বস্তু এবং অ্যাপ্লিকেশনগুলির মধ্যে নেটওয়ার্কের কি নিরপেক্ষতা ক্ষু ক্ষয়ের বিরুদ্ধে রক্ষাকারী একটি কাঠামোগত প্রতিকার হিসাবে দেখেন সমালোচকরা এরই মধ্যে উন্মুক্ত প্রবেশাধিকার নিয়ন্ত্রণকে অপ্রযোজনীয় এবং ব্রডব্যাণ্ড স্থাপনার গতিকে ধীর করার সম্ভাবনা হিসাবে গ্রহণ করেছেন